मानवतार समाधान আসসালামাইকুমুল্লাহ দূরের এবং কাছে রগনিত ও সংখ্যক দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি বানিয়ে দেন। আখেরাতে যেন আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন রব্বাল আলামিন সম্মানিত ভাইরা ধারাবাহিক আলোচনা চলছে আমাদের কোরআনের সংক্রান্ত আলোচনা সুরাতুল হজাব থেকে আমরা 44 নম্বর আয়াতে আলোচনা আমরা করব ইনশা গত এপিসোড আমরা এখান থেকে শেষ করেছি এখানে আবার শুরু করছি আমরা কারণ এর মধ্যে আল্লাহ সুহায়না আল্লাহ আল্লাহকে দেখা এই সম্পর্কে এখানে আলোচনা এসেছে এই জন্য এটা একটা দীর্ঘ আলোচনার দাবি রাখে আমি আয়াত খানাকে ছোট্ট আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করি তারপরে অগ্রসর হই আউুবিহিন শানির রাজী বিসমিল্লহ রাহমানির রাহি তহিয় তুম ইউ মৌন হু সলা তারা রব আলিন আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন আল্লাহ তালা আমাদেরকে মুমিন মুসলমানদেরকে কিভাবে গ্রিট করবেন কিভাবে ওয়েলকাম করবেন আল্লাহ বলবেন সালাম তোমরা জান্নাতের মধ্যে চিরদিনের জন্য প্রবেশ করো তোমাদের উপরে শান্তি সালাম রহিম আল্লাহ থেকে সালাম সুবাহ আল্লাহন আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সালাম বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে তার থেকে আর সম্মানের কি হতে পারে রব আন তে দেখা আল্লাহর সঙ্গে লেখা লেখা হলো জন্নতের সবথেকে বড় নিয়ামত জান্নাতের য নিয়ামতের বর্ণনা আল্লাহ আল্লাহ সব নিয়ামতের বড় নিয়ম কারণ যে আল্লাহকে আমরা দেখি নাই যে আল্লাহকে আমরা চোখে দেখলাম না পৃথিবীতে না দেখে যে আল্লাহর উপরে বিশ্বাস করলাম আল্লাহর কথায় ফ্রেস্তাদেরকে মানলাম নবীদেরকে মানলাম কিতাব মানলাম আখেরাত আমরা দেখি নাই আল্লাহর কথায় বিশ্বাস করেছি ওই আল্লাহকে যখন আমরা দেখব। আমরা কত খুশি হয়ে যাবো সুভান আল্লাহ সেদিন আমাদেরকে আরো বেশি দিবেন সেদিন চেহারা গুলো জল হয়ে যাবে চেহারা গুলো খুশিতে টকবক করবে ইলা রবিহা না আমাদের চোখগুলোর নাই এরকম কিছু ফন্দিবাজ লোকজন বের হয়েছে এদের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না তারা বলে স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখে ফেলেছে আল্লাহ এদের কে হেদায়ত করুক এদের স্বপ্ন কেউ হেদায়ত আর হেদায়েত না থাকলে আল্লাহ যা খুশি তাই করুক এরকম কথা যদি দেখা যায় যাবে না তার বড় প্রমাণ তো আপনার হাতেই আছে আমার হাতেই আছে আল্লাহর নবী সৈন আলি সাল্লাম যার নাম হলো কালিম আল্লাহআ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। সবহান আল্লাহ কথা বলেছেন কথা বলে আলাইম আল্লাহ রবুল্লা আলমের সঙ্গে তুর পাহাড়ে কথা বলে মুসা আলাই মনে আসলো যে আল্লাহকে বলবো যে আল্লাহ তোমার সঙ্গে তো খালি কথা বলি তোমাকে তো দেখি না আমি দেখতে চাই তুমি আমাকে দেখাও নিয়ে এসেছেন এবং বর্ণনা করেছেন মুসা আলাই সালাম আরিনি বললেন রবি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখার সুযোগ তুমি করে দাও সময় আমাকে দেখা সম্ভব না তুমি আমাকে দেখতে পাবে না তবে আমি জানি তুমি কোনো এক্সাম্পল না দেখালে খুশি হবে না আমি একটা দিচ্ছি দেখো কি করলেন আল্লাহ উন্টেন এর উপরে আল্লাহ রব আলমিনের নূরের তাজাল একটু যখন ঢেলে দিলেন নূরের একটু রিফ্লেকশন আল্লাহ নূরের রিফ্লেকশন একটু ঢেলে দিলেন এখন পাহাড়ের তো কামশাস পাহাড় তো ধুলা হয়ে গেছে জাল আহ ধাক্কা আর মুসার অবস্থা কি এই অবস্থার মধ্যে মূসা তো যখন হুস ফিরে আসলো আল্লাহ আমি এক্সট্রিমি সরি আমার এটা ঠিক হয় নাই যে তোমাকে আমি বলি তোমাকে দেখার কথা আর দেখতে চাওয়ার যে ভুল এই ভুলের কারণে তুমি আমাকে শাস্তি দিও না আর মোসা বললেন আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার শক্তি কত বেশি না তিনি পর্যন্ত এই বাগি সেই বাগী এখানের বাগী সেখানের বাগী হঠাৎ করে তারা বলে ফেলবে যে ও আল্লাহকে যুবক সেলের চেহারায় আমি স্বপ্নে দেখেছি না আল্লাহ কারো চেহারায় কখনো আসেন না আল্লাহর মতন কিছুই না আর কিছু আল্লাহর মত হতে পারে না তিনি সব কিছু শোনেন এবং কিছু দেখেন আর আল্লাহর আল্লাহর সমান আল্লাহর সম কক্ষ কিছুই নাই আর আপনারা নিজেরা অনেক সময় হয়তো নিজেরা কনফিউশনে পড়বেন যে কি হচ্ছে খালি কোরআন কে মানবেন আর সুন্নাতকে মানবেন কোন মানুষের কথা মানতে যাবেন না মানুষের কথা মানতে গেলে সেখানে ভুল হবে সেখানে অসুবিধা হবে এই প্রসঙ্গ এটা নিয়েও আপনাদের সঙ্গে সামান্য দিতে হবে কথা বলতে হবে তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার জন্য উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাকিআ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবার আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारितर चेष्ट कर देख जीवन रंग कत कार्यक्रे मुमिन बंदा निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंगुंगलवार सकाल साढ़े आदिम रजियहूते वर्णित रसुल्लाम बोले एक टुकर खेजुरदा तुम्हारा जहां नाम बेचे थको तुम्हें जो ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलो सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हाथी संख्या छ हजार যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসল্লা যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে তুলে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 আমাদেরকে সালাম দিবেন আল্লাহ আর আমরা বলছিলাম সালাম আল্লাহকে দেখতে পারেন এই দুনিয়ার কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পারবে না আল্লাহকে এটা দেখেন নাই মাঝখানে নূরের পর্দা ছিল এই নূরের পর্দার থাকা অবস্থাতে আল্লাহ সুহায় সঙ্গে আল্লাহর রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের কথা হয়েছে چوکمٹی چوکے is not made fit for the আর এই নূরকে আমরা কিভাবে দেখবো যে নূর হলো কি নূর আল্লাহ নাম কিন্তু আখেরাতে কি আমরা দেখতে পাবো আখেরাতে আমাদের মেটটা ডিফারেন্ট হবে আমাদেরকে রব আলিন আল্লাহ ডিফারেন্ট ভাবে বানাবেন দেখেন সবাই আমরা ইয়াং হয়ে যাবো ইয়াং মেল ইয়াং ফিমেল সবাই বয়স কম হয়ে যাবে যারা হয়ে গেছে তারা আল্লাহ আমরা আল্লাহর আলমিনকে দেখতে পাবো আল্লাহ নবীকে জিজ্ঞেস ইয়া রসুল আল্লাহ আল্লাহর আলমিনকে আমরা কিভাবে দেখবো তখন রসুল্লাহলাম এক্সাম্পল দিলেন তোমরা কিভাবে দেখবা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় সবাই বলল ইয়ারসুল আল্লাহ পূর্ণিমার চাঁদ আসমানে থাকলে তো দুনিয়ার সবাই দেখতে পারে কারো দেখতে তো কোনো অসুবিধা হয় না তখন যখন জান্নাত নিয়ে যাবেন জাহান্নদেরকে জাহান্ন দিয়ে দিয়েছেন জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি হয়েছ তখন জান্নাতি বলল আল্লাহ আমরা খুশি কেন হবো না তখন আল্লাহ তাহলে বলবেন তোমাদের কি আর কোনো কিছুর খাহেস আছে লোকজন বলবে যে আল্লাহ আমরা তো বুঝতে পারছি না তুমি কি বলছো তুমি তো আমাদেরকে সবই দিয়েছো তখন আল্লাহ সুবাহ হ্যাঁ আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো জানিনা এই চোখ কিভাবে সেদিন আল্লাহকে কে দেখবে ওই মজলি সে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হাজির হওয়ার তৌফিক দেন এইটাই আল্লাহ বলেছেন উজু তারা এত খুশি হয়ে যাবে তারা এমন ভাবে তাকিয়ে থাকবে পাগলের মতো আল্লাহ রব আলিন আল্লাহ জানেন কিন্তু জান্নাতে যারা যাবে তারা আল্লাহ রবুল আলমিনকে দেখতে পাবে আল্লাহ নবী হাদিসে বলেছেন একটা হলো রেখে আল্লাহ হয়ে যায় আর দ্বিতীয় খুশি হয়ে যাবে এটা হলো আলটিমেট হ্যাপিনেস দা গ্রেটেস্ট হ্যাপিনেস এর থেকে খুশি এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখি নাই তোমার জান্নাত দেখি নাই তোমার জাহান্নাম দেখি নাই তোমার নবী দেখি নাই অনেক পরে তুমি আমাদেরকে পাঠালে আল্লাহ আল্লাহ তোমার কাছে করি জান্নাতের মধ্যে যখন তাবান্দিদেরকে দেখা দিবে ওই মজলিস থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না ওই আমাদের সাক্ষাৎ হবে সেদিন কি হবে আর সেদিন আল্লাহ সুবাহ আমাদের জন্য এমন সালামের এমন গ্রিটিংস ব্যবস্থা করবেন যেটার মাধ্যমে মানুষরা সবাই খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ মাহরবান পক্ষ থেকে আপনাকে আমাকে সবাইকে সেদিন আল্লাহ সালাম বলবেন আর এই সালামের কারণে আমরা কিন্তু খুশি হয়ে যাব। তাহলে এই পৃথিবীতে আমরা এত কষ্ট করি এই পৃথিবীতে এত স্ট্রাগল আমরা করি কারণ এই দুনিয়াটা হলো মজরায়াতুল আখেরা আখেরাতের খ্যাতি এখান থেকে আমাদেরকে জমা করতে হবে এখান থেকে কামাই করতে হবে সেজন্য আল্লাহ আল্লাহআলা এই দুনিয়াতে যদি আমাদেরকে একটু কষ্টেও রাখেন একটু সামান্য অসুবিধার মধ্যেও রাখেন আমরা সবর করব। আমরা তার জন্য মাইন্ড করব না এই আশায় এই জন্য কাল কেয়ামতের কঠিনের কঠিন ময়দানে আমরা যেন নবী মহাম্মদুর রসুল আলহিমের হাওয়া কাউ পানি আমাদের নসিবে হয় আমাদের আমল যেন ডান হাতে আসে আল্লাহ ইয়া আল্লাহ যেটা করছেন সেই মজলিস যেন আমরা থাকতে পারি সেটাই হবে আমাদের আলটিমেট সাকসেস পৃথিবীতে আর কোন ভিক্টোরি নাই আর কোনো কিছুই নাই এখন অনেকে চিন্তা করতে পারেন যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেলে কি গেল না দেখা হয়ে গেলে তো কেবল শুরু হলো শুরু হয়ে যাওয়ার পরে তোমরা জান্নাতের মধ্যে চিরদিন থাকবে আর কোনো মরণের বালাই এখানে নাই আর কোনো দিন তোমরা মরবে না প্রথম একবার যে আমরা মরেছি ওই মরন্ত নিয়ে যাওয়ার পরে কালিমন আল্লাহ সুভান হুয়া আলা আমাদেরকে সেখানে দিবেন যদি আমরা আল্লাহর পথে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিবেন আর আমাদেরকে পারমানেন্টলি জান্নাত ধান করবে। সেই আশায় আসুন আমরা বুক তার জন্য আমল করি খালি আশা করলে হবে না আসার সাথে সাথে আমলটা সুন্দর হতে হবে আর আল্লাহ তো দেখার এই যে বাসনা কামনা সবাই করি আল্লাহ আল্লাহআ যখন সাক্ষাৎ দিবেন সেই মজলিস থেকে আলামিন আলামিন। আল্লাহ আমাদেরকে করেন। আমিন ইয়া আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য এপিসোড ইনশাল্লাহ রবাহ আলমিন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জান্নাতের বাসিন্দা যেন বানান আর আল্লাহ যেদিন মানুষকে সঙ্গে দেখা দিবেন জান্নাতিদের সঙ্গে দেখা দিবেন ওই গ্যাদারিং এই মজলিস আপনাকে আমাকে যেন একত্রিত করেন আমরা যেন সুযোগ পাই আমিন আসসালাম আলাইকুম আমি দিবি আপনারা দেখছেন আমুলটা করতে আমুল যা কোরআন এবং গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ दिक निर्देश की, नि की भावे के राजी कर पावे सकते हम देख रविवार सन्धार पांच ट्रचार रत बारोटाय बांगे पीस टी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 So if Jesus Christ peace be upon him, bide for three days, who control the world? That means God bide. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Look, Dr. Jaciret sangye alap kori prothi sonibar rachad shattai apunoshanprachar shakal shakal shakale notai bangla deshe peace tv bangla